পিস টিভি ডট মানবতার সমাধান সালামুকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা শুরুতে জানাচ্ছি আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি বাংলার মনোমুগ্ধকর সাক্ষাৎকার অনুষ্ঠানে আপনাদের সকলকে বিশেষ আমন্ত্রণ সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমাদের এই অনুষ্ঠানে যিনি আমাদের বিশেষ আমন্ত্রণে সাড়া দিয়েছেন তশরিফ এনেছেন বিশিষ্ট আলমী দিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ আসসালাম আলাইকুমুল্লাহি সেই ধরনের জঘন্যতম ও খুবই নিন্দনীয় একটি বিষয় রয়েছে যা আল্লা সুহানুভার কাছে সবচেয়ে জঘন্যতম অপরাধ যার নাম হলো শির আপনি একটু শির্ক সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয় তৌহিদের পরিপন্থী এই প্রসঙ্গে ইয়াহেবাজি রহমতুল্লাহ তার কিতাবের প্রতি উল্লেখ করেন যে সুন্নার অনুসারী যারা হবে তাদের তাদের মূলনীতি হচ্ছে তিনটি তো এই তিনটি মূলনীতির মধ্যে তিনি বলেছেন যে লিকুল্লি আসলিম মিন হুদ প্রত্যেকটা মূল্যীতির বিপরীত আরেকটা দিক আছে ফমান ওয়া কাফি আসলিনদ্দে যে কোনো একটা মূল্যীতির মধ্যে বিচ্ছুত হলো অভ্রষ্ট হলো কোনো কারণে বিচ্ছতি ঘটল প্রদস্কলন হলো বা কাফি দেদ্দেহী সে তার বিপরীতের মধ্যে পড়ে গেলো আল্লাহ প্রথম মূল্যীতি হচ্ছে ঘোষের এর বিপরীত শিশির সুতরাং এটা প্রথমে একজন ব্যক্তিকে জানতে হবে কোনো কারণে যদি আমাদের দর্শন এটা জানা দরকার যে কোনো কারণে যদি কোনো ব্যক্তির পদস্খলন বিচ্ছুতি তৌহিদের মধ্যে হয়ে যায় তাহলে কিন্তু তিনি ডাইরেক্ট শির্কের মধ্যে পতিত হয়ে যাচ্ছেন যেহেতু এর বিপরীত হচ্ছে শির্ফ এজন্য শির্ফ থেকে সতর্ক থাকতে হবে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম শির থেকে আমাদেরকে সতর্ক করেছেন কঠিনভাবে রসুল সাল্লাহসাল্লাম শির থেকে সতর্ক করেছেন আদিসের মাধ্যমে সাব্যস্ত হয়েছে শেখুল ইসলাম মোহাম্মদুল্লাহমার তহমির রহমতুল্লাহ উল্লেখ করেছেন তিনি বলেছেন সংিপ্ত সমকক্ষ হিসেবে সাব্যস্ত করা এসে যে সমস্ত বিষয়গুলো আল্লাহ রবিনের বৈশিষ্ট্য এবং আল্লাহ রবুল্লা আলমিনের জন্য বিশেষিত এই সমস্ত ক্ষেত্রে কোনো ব্যক্তি যদি বিভ্রাট রয়েছে সেই বিভ্রাটুকু হচ্ছে এই আমাদের সমাজের লোকেরা ধারণা করে থাকে যে মূর্তি তৈরি করে মূর্তির পূজা করা এটা হচ্ছে সির্কি ফলে আপনি যদি একজন কবর পূজারে গিয়ে জিজ্ঞেস করেন যে ভাই সির করতে আমি কখনো শির করি শির করি কেন শির্ক করি না কথা বলছেন তাহলে পূজাগুলো শির্কের কনসেপ্টের মধ্যে তার দুর্ভ্রান্তি পাইছে মানে সে কিন্তু তার কাজকে শির্ক মনে করছে না অথচ শিখ নত্য পূজা কিন্তু শির্ক মনে করে মানে এটি হল প্রথম পয়েন্ট শিখ তেমনি একজন ব্যক্তি যদি ব্যক্তিকে আপনি দেখেন চিন্তা করছেন আপনি তাকে বলেন ভাই এই কাজটা শির্ক কেন আপনি একজন মানুষকে চিন্তা করতেছেন। চান সে তো আপনার মতোই মানুষ এবং আল্লাহর বান্ধা আপনিও আল্লাহর বান্ধা সেও আল্লাহর বান্দা। এর মধ্যে কোনো পার্থক্য তো নেই সে তো আপনার কিছুই করতে পারবে না আমি কখনো শির্ক করি না ওই সিরকের কনসেপ্টের মধ্যে তার বিভ্রান্তি রয়েছে তাহলে এভাবে যারা আজকে কবর থেকে যারা ফয়েজ নেই বলে যে আমরা কবর পূজা করি না আমাদের সমাজের মধ্যে কিছু ভাই বন্ধু আছেন আমাদের খুব ঘনিষ্ঠ বন্ধু আমরা দেখি আমাদের সাথেই তাদের কিন্তু দুঃখজনক তারা বলেন যে আমরা কবর পূজা করি না কিন্তু আমরা কবর থেকে ফয়েজ নিই মানে কবর বাসী কবরস্থ ব্যক্তি তাকে কবর থেকে ফয়জ দিতে পারে থেকে তার কি ক্ষমতা রয়েছে যার এনকাতে আনহু আমাল হু তার আমল বন্ধ হয়ে গিয়েছে অথচ শিফ তাকে ফয়জ দিচ্ছে কবর থেকে কবর থেকে ফয়েজে বিশ্বাস ভাই কবর থেকে ফয়জ দিচ্ছেন শির করতেছে। না আমরা শির্ক করি না এই কারণ হচ্ছে একটাই এই লক্ষ্য লক্ষ্য এই কথা বলে যে আমরা শির করি না সির্কের কনসেপ্টকে তারা শির্কের এই ধারণাকে তারা সীমাবদ্ধ করে নিয়েছে একটি সুনির্দিষ্ট কাজের মধ্যে সবচেয়ে বড় বিভ্রান্তি হয়ে গেছে মনে করছে যে এই কাজটাই শির্ক আর বাকি সব শির্ক নয় শুধুমাত্র মূর্তি পূজা করলে শির্ক হবে শুধুমাত্র লাথ হবল ওজ্যা এগুলো পূজা করলেই শীরক হবে আর বাকিগুলো শির্ক হবে না এখানেই সমস্যা হয়ে গেছে এই শিরকের শির্কের এই কনসেপ্ট ততক্ষণ পর্যন্ত বিদুরিত হবে না ততক্ষণ পর্যন্ত শির্কের ব্যাপারে আমাদের কাছে স্বচ্ছ এবং স্পষ্ট ধারণা তৈরি না হবে এই ধারণা তৈরি হওয়ার জন্য শেখুল ইসলাম রহমতুল্লা আলাই এভাবে বলছেন যে এটি হল মূলত তা সুইয়া এটা সিজদান হয়ে তুমি সিজদার মধ্যে শিরকে সমান করে নিচ্ছ অথচ আল্লাহ রাবুল সামাদিয়কে স্বীকার করতেছো না আল্লাহ হুসামাদ আল্লাহ রবুল অমোখাপেক্ষী সিরা স্বীকার করতেছ না আল্লাহ রাবুল ওয়াহাদ স্বীকার করতেছো না এইটা সুইয়াটুকু হচ্ছে মূলত সির শুধুমাত্র সিজদার মধ্যে নয় শুধুমাত্র মানে আল্লাহ রাবুল আলমিনের জন্য ইবাদত করার মধ্যে নয় অথবা কোনো ব্যক্তির জন্য ইবাদত করার মধ্যে নয় যেমন আমাদের সমাজের মধ্যে আপনি দেখবেন যে সমস্ত ভাই বন্ধুরা দেখা যায় যে বিভিন্ন ধরনের তথাকথিত পীর বুজুর্গ এদের আনুগত্য করছে এবং এদের জন্য নিরঙ্কুশ আল্লাহ রাবুল আলমীর জন্য যেগুলো সাব্যস্ত করার কথা সেগুলো এদের জন্য সাব্যস্ত করে নিচ্ছে এই বাইবন্ধুগুলো এদেরকে যদি আপনি বলেন যে মানে ভাই এগুলো যদি শির করতেছেন তারা বলব যে না আমরা এগুলো শির করতেছি না কেন একটি মাত্র কারণে সেটা হলো তারা আসলে শিরকের পরিচয় সত্যিকারভাবে লাভ করতে পারেনি এই জন্য আমি এখানে গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্ট কথা বলতে চাই একটু বিষয় হচ্ছে যেটি সেটা হলো। শিল্পের প্রকৃত পরিচয়ে জানতে হবে যে আল্লাহর রব্বুল আলমিনের যে সমস্ত হকুক আছে তার যে সমস্ত আফাল আছে মানে তার যে সমস্ত কাজ আছে অধিকার আছে রাইটস যেগুলো আছে আল্লাহ রবুল আলমীর জন্য সেগুলোর ক্ষেত্রে কোনো অবস্থাতেই গাইরুল্লাহকে আল্লাহ রবুল আলমিনের পর্যায়ে আনা যাবে আনা যাবে না অথবা সমকক্ষ সাব্যস্ত করা যাবে না অথবা এগুলোর অধিকারই সাব্যস্ত করা যাবে না তাহলে এগুলো এই তিনটি কাজ যদি কোনো ব্যক্তি বুঝে তাহলে সে ব্যক্তি মূলত বিভ্রান্ত হতে পারবে না তেরো নম্বর আল্লাহ সুবাহ লোকমান হাকিম তিনি মুসা আলী ইসলামের সম্প্রদায়ের এক ব্যক্তি ছিলেন তার হাইকমতের কারণে কারণে আল্লাহ সুবাহ কোরআন করিমের মধ্যে একটা সুরের মধ্যেই তার কথাগুলো কোড করেছেন আল্লাহাব আলমিন তার সন্তানকে সে লক্ষ্য করে বলেছেন তুমি শরিক করোনা আল্লাহরাবুল্লা আলমিন অংশীদার তুমি সমস্ত করো না কারণ কারণ শের মহা মহাদুল এই পৃথিবীর মধ্যে মূলত জুল অনেক তবে সব সে জঘন্যতম যে জুলম সেটা হচ্ছে আল্লা রাবুল আলমিনের সাথে শের সাব্যস্ত করা এটা কেন হয়তো জঘন্যতম হল এর কারণ দুনিয়ার কোন মানুষ যদি জুলম করে তার এই জুলটা সে হয়তো নিজের উপরে জুলুম করল নিজের হক নষ্ট করা মানে নিজের উপরে জুলুম করা এবং এই ধরনের লোক অনেক আছে আল্লাফু আল্লাহন নিজেদের উপরে যারা জুলুম করেছে অত্যাচার করেছে এই ধরনের জুলুম যদি করে ব্যক্তি করে তারা সে নিজের ফুরঝুলুম করলো তাহলে অন্যের কোনো ক্ষতি করল না নিজের ক্ষতি করলো নিজের উপর জুলুম করলো তার এই জুলুমটা সীমাবদ্ধ জুল শুধুমাত্র এর মাধ্যমে সে নিজেই ক্ষতিগ্রস্ত হলো আর নিজের উপর জুলুম না করে যদি কোনো ব্যক্তি অন্যের ফুরঝুলুম করলো তাহলে মন লেগাই রিহি অথবা যালে মনে লাগাই রিহি অন্যের ফুরঝুলুম করলো একটা ব্যক্তি আরেকজনের উপর জুলুম করতে পারে অন্যায়ভাবে তার হকত করতে পারে তার অধিকার নষ্ট করতে পারে তার প্রতি বিরূপ মন্তব্য করে তার ক্ষতি করার চেষ্টা করতে পারে ইত্যাদি অনেক জুলম সেই জুলুমটুকু করলো আরেকজনের উপর আবার এর মধ্যে থার্ড পার্সন আরেকজন আছে যে নিজের উপরে জুলুম করলে অন্যের উপরে জুলুম করলো এটাও হতে পারে কারণ কোন ব্যক্তি তার অধিকারের সাথে অন্যের অধিকার রয়েছে তাহলে সে নিজের উপরে জুলুম করলো অন্যদের উপরে জুলুম করলো মানে এভাবে পৃথিবীতে জুলুম সম্পন্ন হয়ে থাকে কিন্তু কোনো ব্যক্তি যদি আল্লা রাবুল আলমিনের সাথে শের করে তাহলে সেই ব্যক্তি কোল মখলো কাতের উপর জুলুম করলো যেহেতু আল্লাহ রাব্বুল আলমিনের হক ওটা মাকলো কাতের উপর রয়েছে কোটা মাকলো কাতের হব তিনি শুধু নন তার ওয়াহাদানি গোটা মাকলুখাতের উপর অপরিহার্য তিনি একক তার এককত্ব সমস্ত মাকলুখাতের সবাইকে সাব্যস্ত করতে হবে এই গোটা মখ্লুখাতের এই হকটুকু যদি কোনো ব্যক্তি আল্লাহ রাবুল আলমিনীর করল সেটা যাকেই শরিক করুক না কেন যদি কোনো পিস করে কোনো ফেরিস্তাকে করে কোনো করে অথবা কোনো গাছকে করে অথবা কোনো সৃষ্টিকে করে যেটাকেই করুক না কেন মাধ্যমে গোটা মাখলো কাতের উপর সে ব্যক্তি জুলুম করলো এজন্য এটা হচ্ছে অনেকগুলো হাতের মধ্যে বলেছেন আল্লাহ আবুল আলমিন তার রসুল সাল্লাহ ইসলামকে লক্ষ্য করে বলছেন এ খেতাব মানে স্বাভাবিকভাবে আমাদের জন্য নয় কোরআন মধ্যে খেতাব এসেছে রসুলের জন্য সমস্ত নবীদের কথা উল্লেখ করে বলতেছেন যদি তারা লিপ্ত হয় আল্লাহ রবুল আলমিনের সাথে আমল আছে সবগুলো আশা করি আপনার ধৈর্য সহকারে অপেক্ষা করবেন বিরতির পরে আবার ফিরে আসবো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ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 প্রতি শনিবার রাত সাড়ে সাতটায় পুনঃ সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে আল্লাহর অসন্তুষ্টি জল মানুষ তো আদম সন্তান স্বাভাবিক তাকে এই ব্যাপারে চিন্তিত অবশ্যই ক্ষমা করে দেবেন আব্দুল বিন আবাস মুজ্ফার বিনসিমুজাম বিন আব্দালাম ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর জানুন কিভাবে আমাদের ছোট বড় পাপ বইয়ে আনে আমাদের অকল্যাণ দেখুন পাপের অশুভ পরিণতি পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় মহাত থেকে আমরা অবগত হচ্ছিলাম একটি বিষয় সবচেয়ে ভয়াবহ এবং জঘন্যতম অপরাধ যার অপরাধের পরিচয়টাও তিনি তুলে ধরেছেন এবং এর ভয়াবহ পরিণতি সম্পর্কেও তিনি বর্ণনা দিচ্ছিলেন জি মহাতারাম হ্যাঁ আমরা বলতেছিলাম যে শিল্পের আসলে যে ভয়াল পরিণতি রয়েছে আল্লাহ রবুল আলমিন কোরআন করিমের অনেক গুণ আয়ের মধ্যে বিষয়টি উল্লেখ করেছেন একটি আয়তের মধ্যে আল্লাহ বলে যে আল্লাহ রবুল্লা সাথে শেখ করলো সে সত্যিকার মহাগুণা মানে বড় ধরনের গুণা সেই ব্যক্তি অর্জন করলো সে বড় গুনার মধ্যে নিজেকে নিবজ্জিত করলো এই জন্য রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কখনো কখনো বলেছেন আকবরুল খেবা এর আল্লাহ এর তোমাদেরকে কি আমি সংবাদ দিব না জানাবো না সবচেয়ে বড় কবিরা মানে এটি সবচেয়ে বড় কবিরা গুণা এবং আকবর উল কাবাই রসুল সালমা খাইতে করেছেন সেটার মধ্যে রসুল সলমা ছিলেন আলিস শাহ কবিল্লা আল্লাহর সাথে সির করা তাই কোন বান্ধা যদি আল্লাহ রাবুল্লা আলমীর সাথে সির করে সে তার নিজের সমস্ত আমলগুলি সে বরবাদ করে দিল সে ওই ব্যক্তির মতো হয়ে গেল যার আল্লাহ রাবুল্লা জন্য কোনো ভালো কাজ কোনো পুণ্যের কাজ কোনো সবের কাজ যে নি তার মতোই হয়ে গেলো আল্লাহ সুমানের মধ্যে বিষয়টি আরো স্পষ্ট করেছেন ব্যক্তি আল্লাহ রবীন্দ্র জেন্না আল্লাহ রবীন্দিন তারপর জান্নাত হারাম করে দিলেন সুতরাং এই চিন্তা করার সুযোগ নেই যে আল্লাহ তালামিনের বাণী করে ক্ষমা করা হয়তো ক্ষমা করে দিতে পারে যদি কোনো ব্যক্তি মানে শির অবস্থায় তার মৃত্যু হয় এবং শির এর মাধ্যমেই তার পরিণতি হয় শেষ হয় তাহলে তার পরিণতি হচ্ছে জাহান্নাম তার জন্য জাহ্নাতকে আল্লাহ তালা হারাম করেছেন হারাম আলহিলজান্না ওয়া নার এবং তার আবাস্থল হবে জাহান্নাম এবং শুধু তাই নয় আল্লাহ সুবাহান তালা বলতেছে শুধু জাহার্নাম হবে তাই নয় ওমাল ইদ্য আলী মিনা মিনান এই জো আলমদের কোনো ধরনের সাহায্যকারী আল্লাহ রাবুল্লাহ আমের কাছে কেউ থাকবে না ওমালদ আলী মিনা মিনান এই জো আলমদের যারা শির করেছে এই শিরকারীদেরকে আল্লাহ সুবাহান তালা ক্ষমা করবেন না বরং তাদের সাথে কোনো সাহায্য করে থাকবে না অন্য আরেকটি যাদের মধ্যে আল্লাহ সুবাহানা এর পরিণতির কথা বলেছেন এভাবে যে আল্লাহ তালার সাথে সীর্প করে তাহলে আল্লাহ সুবাহা তার সীরকে ক্ষমা করবে না যদি এই অবস্থায় মৃত্যু হয় কিন্তু যদি কোনো বান্ধা শির করার পরে আল্লাহ রাবুল্লাহ হক নষ্ট করার পরে তার কাছে যদি স্পষ্ট হয় যে না আমি অপরাধ করেছি আমি অন্যায় করেছি এবং তার অন্তর্বর্তী সত্যিকার অপরাধ বোধ যদি জাগ্রত হয় জাগ্রত হওয়ার পরে যদি সেই আল্লাহ রবুল্লাহ আলমীর কাছে ফিরে আসে আবার তবা করে আল্লাহ রাবুল্লাহ আলমীর সীরকেও ক্ষমা করে দেবেন যেহেতু তবাকলে আল্লাহ সুবাহন তালা বা তাদের সমস্ত গুণা ক্ষমা করে দেব এই এইটা বলা হচ্ছে মূলত ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি শির্ক অবস্থায় যার মৃত্যু হয়েছে আল্লাহ সুবাহা বিহি শিরকে আল্লাহ রাবুল্লাহ ক্ষমা করবেন না অযাক মা দুশা শির্ক ছাড়ার যে সমস্ত গুণাগুলো রয়েছে এগুলোকে আল্লাহ সুবাহ তালা ইচ্ছা করে ক্ষমা করবেন এ হাত থেকে আমরা বুঝতে পারলাম যে সিরক আসলেই আল্লাহ রাবুল আলমিনের কাছে ক্ষমাযোগ্য অপরাধ নয় এবং একটি ভয়ঙ্কর ধরনের অপরাধ যেটি আল্লাহ সুবাহানা ক্ষমা করবেন না যদি বান্দা আল্লাহ রাবুল আলমিন এই করেন আর কেন নয় একটি কথাই শুধু বলবো যে ব্যক্তি আল্লাহ রাবুল আলমিনের সাথে শির করলো এই মখলুককে আল্লাহরের এই দুর্বল সৃষ্টিকে আল্লাহ রাবুল আলমীর মকক্ষ সাব্যস্ত কতই না আল্লাহ রাবুল আলমিনকে তার ইলিশ করলো আল্লাহ সুবাহ তালাকে খাটো করলো ক্ষুদ্র করলো কতদিন আল্লাহ রব্লুল্লা আলমিনের প্রতি তার মানে খারাপ ধারণা সে বাস্তবায়ন করলো এটি এরছে বর্তমান কিস আল্লাহ রবুল্লা আর কিছুই নেই যে বান্দাকে আল্লাহর সমানতারা সৃষ্টি করলেন আল্লাহ রবীন্দ্রের বাদত করার জন্য যে বান্দার জন্য আল্লাহ রবুল্লা আলমিন বিধান দিলেন যে এই বিধানগুলো আল্লাহর নির্দেশ অনুযায়ী পালন করবে আল্লাহর অনুগত্যের মাধ্যমে সেগুলো পালন করবে অথচ সেই বান্দা আল্লাহ রব্ল আলমিনের সমকম সাব্যস্ত করলো কোন একজন মানুষকে ধন্যবাদ মহাতারাম শিরকের পরিণতি অত্যন্ত ভয়াবহ যা আপনি বললেন সুযোগ হলে হয়তো আরও বিস্তারিত অনেক বলতে পারতেন একটু বিষয়টিকে আরও স্পষ্ট করার জন্য আর একটু আপনি মেহরবানি করে জানাবেন শেরকের কি কোনো প্রকার রয়েছে যদি থাকে তার একটু উদাহরণ সহ কিছু আমাদেরকে জানাবেন ধন্যবাদ আপনাকে আসলে শেরকের প্রকারের বিষয় নিয়ে ওরা মাইকেরামের মধ্যে কিছু কথা রয়েছে কেউ কেউ এটাকে মানে এর ক্লাসিফিকেশন করেছেন আর তাকসিমুসলাসি তিনটি প্রকার দিয়েছেন তিন প্রকার উল্লেখ করেছেন আবার কেউ কেউ তাকসিম সোনাই দুই প্রকার উল্লেখ করেছেন মানে ওরা মানে এটা গবেষণার বিষয় যেহেতু এটা হলো ইজতেহাদের বিষয় মানে ক্ষেত্রে গবেষণার সুযোগ আছে অবকাশ আছে তো এটাকে মূলত আমরা যখন ভালো করে উপলব্ধি করব তখন আমরা দেখব যে কতগুলো আকৃতার মধ্যে মূলত শিল্পকে যে ক্ষেত্রের দিকে বিবেচনা করে শিল্পকে তিন ভাগে পড়া হয়েছে তিন প্রকারের শিল্প ক্ষেত্রের দিকে লক্ষ্য করে যেই সমস্ত মানে জালে যে সমস্ত স্পটে ক্ষেত্রের মধ্যে শিল্পের মানে সুযোগ রয়েছে শির করা যায় মানে শির হয় সেই ক্ষেত্রকে লক্ষ্য করে আহরুল তাকিক মাহকুব কলাম কালাম শিরকে তিন ভাগে বাদ করেছেন এটি শেখুল ইসলাম তহমির রহমতুল্লা একটি কিতাবের মধ্যে উল্লেখ করেছেন শেখুল ইসলাম একাধিক তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন হচ্ছে যে আল্লাহ আবুুল্লাহ আলম রুবু ক্ষেত্রে করা আল্লাহ আবুল আহমিন উল্লহিয়তের ক্ষেত্রে সির করা এগুলো ক্ষেত্রের দিকে লক্ষ্য করে যেহেতু রুবু এমন একটি বিশাল ক্ষেত্র রয়েছে এই ক্ষেত্রে মানুষ অনেক ক্ষেত্রে শির করে ফেলে রুবুয়েত হচ্ছে যেগুলো আল্লাহ রাবুল কাজ এবং তার বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্য এবং কাজের ক্ষেত্রে যদি আল্লাহরাবুল্লা আলমী কাউকে সমকক্ষ নিয়ে আসা হয় সমপর্যায়ে সাব্যস্ত করা হয় এবং কাউকে অধিকারই মনে করা হয় তাকে তাহলে সেটা শির্ক তারপরে দ্বিতীয় নম্বর হচ্ছে তহিদের প্রকারের ক্ষেত্রগুলো উল্লেখ করেছেন উলুহিয়তের ক্ষেত্রে উলুহিয়ত হচ্ছে আল্লাহ সুবাহার হুকুক যেগুলো অধিকার রয়েছে অধিকারকে যেগুলো একমাত্র আল্লাহ রব্ল আলমিন ছাড়া কারোর জন্য করা যায় না এই অধিকারগুলোকে যদি কোনো ব্যক্তি মানে অন্য কারোর জন্য দিয়ে দেয় তাহলে সে ব্যক্তি আল্লাহ রবুল্লা আলমীর সাথে শির করল করে শুনতে হলে তিন নম্বর হচ্ছে আল্লাহ রবুল আলমিন আসমা এবং সেফাতের ক্ষেত্রে যদি আল্লাহ রব্বুল আলমীর সাদৃশ্য সাব্যস্ত করে অথবা আল্লাহ রবুল আলমিন আসমা এবং সেফাত ক শিকার করে অথবা আল্লাহ সুহানবাহ কোনো নামকে উপহাস করে বিদ্রোপ করে মানে সেটাকে মেনে না নেয় তাহলে এই কাজগুলো মূলত শিরকের মধ্যে অন্তর্ভুক্ত যেহেতু এগুলোকে পড়া হয়েছে এটা হলো মানে ক্ষেত্রকে সামনে রেখে শিরকের উপকার করা হয়েছে এরপরে আমি বলেছি যেটা সেটা হল হুকুমের দিক থেকে মানে মাই এতারাত্তাবু আলাইহী মিনাল হকুমাইতারতাবু আলাহি মিনাল একাব মানে একাব শাস্তি এবং সির করার পরে যে পরিণতি হবে এবং এই শিরকের কারণে মুশ্রেকের ইসলামের মধ্যে অথবা মুশ্রেকের প্রতি ইসলামের কী অবস্থানটুকু হবে এই বিষয়কে এই হুকুমকে সামনে রেখে শিরকে ও রামায় গ্রাম কেউ তিন ভাগ করেছেন কেউ দুই ভাগ করেছেন সেখানে ইসলাম কাজি মহমদুল্লাহ তারা কিতাবের মধ্যে তিন ভাগ উল্লেখ করেছেন আর শিরকুল আশরিকুল খাফি আর শিকুল আকবর এভাবে উল্লেখ করেছে আবার অধিকাংশ কিতাবের মধ্যে তিনি মূলত আসগর এবং উল্লেখ করেছে কিন্তু আমরা দেখি যে শিরকুল খাফি যেটা এটা কাদিয়া কোনো আকবর কখনও ছোটও হতে পারে আবার কখনো বড়োও হতে পারে দুই প্রকারের শিরকি এর মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে তাই আমরা দুইটা প্রকারের মধ্যে নিয়ে আসতে পারি পুরো কথাকে আমরা শিরকে আসগর এবং সিরকা আকবরের মধ্যে নিয়ে আসতে পারি শিরকে হচ্ছে এমন শের মানে যে শিরকের মাধ্যমে আল্লাহর রাবুল আলমিনের কোনো খসাইসকে মানে আল্লাহ রব্বুল আলমিন ছাড়া গায়ুরুল্লাহর জন্য সাব্যস্ত করা হয় থাকে অথবা আল্লাহ রাবুল আলমিনের কোনো হকুককে গায় জন্য পেশ করা হয় থাকে এটাই হচ্ছে মূলত শিরকে আকবর এই শিরকে আকবর বোঝার জন্য শখরুল ইসলাম মোহাম্মদুল্লাহ সালাইমান তামিমি রহমতুল্লাহ তিনি সবচেয়ে উত্তমভাবে এই বিষয়গুলো তুলে ধরেছেন এবং তিনি চারটি ক্ষেত্রে এই শিরকে আকবরটা বিশেষ করে আমাদের এই সমাজে অবশ্যই এছাড়াও আরও ক্ষেত্র আছে যেগুলো মধ্যে সিরকা আকবর হয় কিন্তু এই চারটি ক্ষেত্রে বেশিরভাগ শির্ক হয়ে থাকে এই জন্য তিনি এই সিরকা আকবরকে চারটি ক্ষেত্রে উল্লেখ করেছেন এবং চারটি ক্ষেত্রে সিরকা আকবরের তিনি উদাহরণ দিয়েছেন তবতে প্রথম যে দিকটি সেটা হল আশ্বির কফি দোয়া দাওয়া দোয়ার মধ্যে শিরক আমরা দেখি যে ব্যক্তির কাছে গিয়ে দোয়া করছে যে অমুক আমাকে সন্তান দাও এবং এটি এত এত ব্যাপক হয়েছে যে আমাদের দেশে পত্রপত্রিকায় মধ্যেও আপনারা দেখবেন আসে যে অমুক হুজুরের মাধ্যমে সন্তান লাভ অমুক হুজুরে সন্তান দিয়েছে। হুজুরে সন্তান হতে পারে। মানে এমন চিন্তা পর্যন্ত মানে আমাদের সমাজের মধ্যে আছে মানে দোয়ার ক্ষেত্রে আল্লাহ রব্বুল আলমিনের সাথে মাকলুকাতের কোনো কিছুকে সমকক্ষ সাব্যস্ত করে না এটা হচ্ছে আশির কফির দোয়া আর এই দোয়া একমাত্র আল্লাহর জন্য হবে যেহেতু আল্লাহ সুমানতা বলেছেন আল্লাহ রব্বুল আলমিন বলেছেন ওদেরও আসতে জীব আমার কাছে তোমরা দোয়া করো আমি তোমাদের দোয়া কবল করবো আল্লাহ সুবাহ অনেকটি আত্মের মধ্যে বাঁকারের মধ্যে বলছেন ওইজাস এলাকা এ বাদি আনি ফাইনি করিবো আন যখন আমার বান্ধা ওই এলাকা এবারি আন্নি যখন আমার বান্দা আমার সম্পর্কে জানতে প্রশ্ন করে জিজ্ঞেস করে আপনার কাছে চায় আপনি বলুন সেটা বলো ফায়নি কারিব আমি তার কাছে আল্লাহ এবং বান্দার সাথে আসলেই সম্পর্ক হচ্ছে সরাসরি মা আবুদ এবং আবদের সম্পর্ক গোলাম এবং অনিবের সম্পর্ক এই সম্পর্কের মাঝখানে যে কোনো ব্যক্তি যদি ঢুকে যায় তাহলে সে ব্যক্তি মূলত এই সম্পর্ককে বিনষ্ট করে দেবে আর সেটাই হচ্ছে মূলত দোয়া এর ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি এসে মাঝখানে ঢুকে যায় তাহলে সে কী চায় তার কাছে কি আদৌ কী কোনো দোয়া কবুল করার ক্ষমতা আছে তার কাছে কোনো ক্ষমতা নেই বরং সুল্লাহ সাল্লা ইসলাম আমরা দেখি মাধ্যমে আপনি কোনটাই সাধন করার ক্ষমতা রাখি না যদি নিজের জন্য কল্যাণ এবং ক্ষমতা না রাখে সুসাল্লাহ অন্য কোনো ব্যক্তির জন্য আদৌ হতে পারে না সৌলা স্পষ্ট করে দিয়েছেন যাতে করে উম্মাতের মধ্যে কেউ এই বিভ্রান্তির মধ্যে নিমজ্জিত হয় এই বিভ্রান্তির মধ্যে না বাড়ায় যে আমি আল্লাহ রাবুল আলমিনের সাথে কোনো ব্যক্তিকে দোয়া করবো এটি যাতে না করে মধ্যে বল এই জন্য অন্য বলছেন আমি কথা বলছি না যে আমার কাছে আল্লাহ ধর্মান্ডারের সব কিছু আমার কাছে রয়ে গেছে যেহেতু আল্লাহ রাবুল আলমিনের ধর্মান্ডারের কিছু নেই নামে কসম করা গাই নামে শপথ করা তারপরে আমাদের সমাজের মধ্যে একটা ব্যাপক শিরিস দেয়া মনে করেন ওই যে তাবিজটা দেওয়ার পর আলহামদুলিল্লাহ একটু মানে সুস্থতা বোধ করতেছি বাবা তাবিজের কোনো ক্ষমতা নেই তাবিজ মানুষদেরকে সুস্থ করতে পারে আল্লাহ রব্লা আর্মিন বলে দিয়েছেন তিনি সুস্থ করে থাকেন অথচ এর উল্টা ছোট শীত কে আটে করছে যখন আমরা বাতত করি আমল করি তখন কেন যিনি আমাদের ইন্টেনশনটা চেঞ্জ হয় মানুষের উদ্দেশ্য হয়ে যায় লোক দেখানোর উদ্দিষ্ট হয়ে যায় প্রদর্শনীর ইচ্ছা হয়ে যায় অথবা শ্রবণ ইচ্ছা উঠে হয়ে যায় ফলে মনে করি যে না এটা আমার মানুষের একজন আমি একজন আলোচক নিজের মধ্যে একটা প্রদর্শনী ইচ্ছা অথবা উপভোগ করছিলেন আল্লা সুহান থেকে আমাদের সকলকে উপকৃত হরতিক দান করুন আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি I yeah, love like... सफलता अर्जन कर देखामी अर्थनीति सोमवार बुधवार और शनिवार रत एगारोटे पुन सम्प्रचार सकाल दस टेलेश বার্তা হয়েছিল ফেব্রুয়ারি উনিশশো এই জরিপ পৃথিবীর প্রধান প্রধান ধর্মগুলোর बृद्धि हिसाब पुंगखानुपुख रूपे प्रकाश कर पंचाश बचर व्यवधान चौतर उम्मे बृद्धि पे नम्बर अवस्थान आलमाम इसलम धर्म वृद्धि पेश पैंत पार्सेंट खान धर्म केवल सतचल्ट